ما بعد فإن الحديث كلام الله أو إلى صراطه الشقيق وقال سبحانه سلام قولا من رسول رحيم وفي الصحي عن ابن مصعود رضي الله عنه قال كنا إذا كنا مع النبي صلى الله عليه وسلم في الصلاة قلنا السلام على الله من عباده সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিনের জন্য যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন বিশুদ্ধ হৃদায়তের পথে যিনি আমাদেরকে আহ্বান জানিয়েছেন বিশুদ্ধ হেদায়তের কিতাব কোরআনুল করিমকে যিনি অবতীর্ণ করেছেন বিশুদ্ধ হৃদায়তের পথের আদর্শ দিশারি একমাত্র ব্যক্তিত্ব হিসেবে যিনি মোহাম্মদ রস উল্লাহ সাল্লাহ আলীতাল্লামকে প্রেরণ করেছিলেন সে আল্লাহর এই প্রশংসা যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজ্ঞের ব্যবস্থা করেছেন আমাদেরকে মৃত্যু দান করবেন আমাদেরকে হিসাবের কাঠ গড়ায় তা করাবেন এবং বিশুদ্ধ ইমান বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি ডান হাতে যা দান করবেন তারই প্রশংসা আদায় করছি আলহামদুলিল্লাহ অসংখ্য গণিত সালাত সালাম আমাদের প্রিয় নাবী প্রিয় রসুল প্রিয় ইমাম প্রিয় আদর্শ ব্যক্তিত্ব একমাত্র আদর্শ কেন্দ্রীয় ব্যক্তিত্ব আল্লাহ যাকে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য খরচ করে দেওয়া হয়েছে যার আদর্শের বাস্তবায়নী প্রকৃত হৃদায়ত যার আদর্শের বাস্তবায়নী মানুষের সফলতার একমাত্র পথ শে রাসুলের প্রতি সালাতু সালাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ كما صل্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ আল্লাহ তাবার কোয়াতাল অসংখ্য সুক্রিয়া আল্লাহ তাবার কোয়াতাল আমাদেরকে সালামত রেখেছেন আমাদেরকে ভালো রেখেছেন এবং আমাদেরকে দিনের উপরে ইমানের উপরে ইসলামের উপরে টিকে রেখেছেন আল্লাহ যদি আমাদেরকে এ পর্যন্ত টিকিয়ে না রাখতেন পৃথিবীর দ্বিতীয় কোন সত্তা ছিল না যে আমাদেরকে পথের উপরে ইসলামের উপরে ইমানের উপরে টিকিয়ে রাখে জাল্লার অসংখ্য সুক্রিয়া জাল্লা আমাদেরকে ইসলামের উপরে রেখেছেন এবং ইসলামের উপরে থাকার জন্য আমাদেরকে দিনী তালিমি মাজলিসগুলোতে একত্রিত হওয়ার তৌফিক দান করছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইসলামের উপরে টিকে থাকার জন্য এটা অন্যতম একটা বিষয়বস্তু অন্যতম এটা যে যে যেখানেই থাকুক দিনই তালিমি মাজলিসের সাথে নিজেকে সম্পৃক্ত করে রাখবে দিনই তালিমি মজলিসের সাথে নিজেকে সম্পৃক্ত করে রাখবে কোন দলীয় মাজলিসের সাথে না কোন দলীয় মাজলিসের সাথে চিনা তাহলে সে দিনের উপরে টিকে থাকতে পারবে না সে দলের উপরে টিকে যাবে সে দলের উপরে টিকবে যে যেটার উপরে টিকতে চায় তাকে সেটার সাথে আলোচনায় বা সেটার তালিমের মধ্যে সম্পৃক্ত থাকতে হবে যে যেটার উপরে চায় কেউ যদি দলের উপরে টিকে থাকতে চায় তাহলে সে তাকে দলীয় প্রোগ্রামগুলোতে নিয়মিত না হলে তার ওখানে কোন অবস্থান থাকবে না যে দুনিয়ার সাথে সম্পৃক্ত থাকতে চায় তাকে নিয়মিত দুনিয়ার সাথে সম্পৃক্ত থাকতে হবে ওইটা শিক্ষা দীক্ষা পারিপার্শ্বিক বিষয় এটা ওইটা সেটা ওর সাথে সম্পৃক্ত থাকতে হবে না হলে তার ওখান থেকে অবস্থান ছুটে যাবে ভালো অবস্থান তো নয় খারাপ অবস্থানও থাকবে না সেখানে ছুটে যাবে সে এটা যুক্তিযুক্ত বিষয় এটা দলিল ভিত্তিক বিষয় যে যে যেখানে থাকতে চাইবে তাকে সেখানে সম্পৃক্ত থাকতে হবে সেখানকার শিক্ষা দীক্ষা কৃষ্টি কালচার এগুলোর সাথে ঠিক একটা মানুষ যদি দিনের সাথে সম্পৃক্ত থাকতে চায় তাহলে তাকে অবশ্যই দিনই তালিম ই মাজলিদগুলোতে একত্রিত হতে হবে জমায়েত হতে হবে সেখানে জানতে হবে বুঝতে হবে সেখানে আনাগোনা করতে হবে অন্যথায় দিনের ওপর টিকে থাকা সম্ভব হবে না দলীয় মাজলিশগুলোতে গেলে দিনের উপরে থাকতে পারবে পারবেনা কখনোই থাকতে পারবে না অন্য পথের মাজে গেলে টিকে থাকতে পারবেন যুক্তির গেলে ইসলামের উপর টিকে থাকতে পারবেন ইতিহাসের গেলে ইসলামের উপর টিকে থাকতে পারবেনা ভাষা সাহিত্য কেন্দ্রে চলে গেলে ইসলামের উপর টিকে থাকতে পারবেনা ইসলামের উপর টিকে থাকতে পারবে আপনি আরবি ভাষা শিখতে যাচ্ছেন ওখানে আপনি ভাষাই শিখবেন ওখানে ইসলাম শিখানো হবে না এদেশে বড় বড় আরবি সাহিত্যিক আছে ইসলাম নেই বড় বড় আরবি সাহিত্যিক আছে ইসলাম নেই ইসলাম নেই ওখানে যাবেন ওটার উপরেই টিকে থাকবেন ওখানে ফটর ফটর করতে থাকবেন বড় হবেন ওটার উপরে ইসলাম থাকবে না বড় বড় সাহিত্যিক পৃথিবীতে ইতিহাসে গত হয়ে গেছে ইসলাম পায়নি তারা ভারতবর্ষে বলা হয় যে প্রথম কোরআনের অনুবাদক একজন হিন্দু ব্যক্তিত্ব যদিও সে প্রথম নয় তার আগেও অনেকগুলো কপি হয়েছে যার ডকুমেন্ট আছে এটা মুসলিমদের উপরে চাপিয়ে দেওয়া একটা অপবাদ অনুবাদ করতে মু হিন্দু করেছে করেছে। না তার কিছু লোক তো এই যে হিন্দু একজন ব্যক্তি কোরআনের অনুবাদ করেছে কিন্তু তার কাছে ইসলাম কোন বিষয় ছিল না সে ভাষার উপরে ভিত্তি করে কোরআনে অনুবাদ করতে পেরেছে তো যে যেইখানে যাবে সেখানে টিকে থাকবে কে যেখানে যাবে যেটার চর্চা করবে যেটার চর্চা করবে সেটার উপরে টিকে থাকবে এই জন্য দেখা গেছে যে আল্লাহ রসুল সাল আলহাম যে যুগকে উত্তম যুগ বলেছেন তাদের মাঝে দিনী তালিমি চর্চা ছিল খুব বেশি দেশ থেকে দেশে রাশিয়া থেকে চলে গেছে সেই মদিনায় মদিনা থেকে আসতে আসতে আসতে আস্তে मानुसाई राशिया बोकारा खारातान एदिक से दिखाई चर्चा करते जो सुनते जम्मू सहित हादी जहाजार हजार मैं पथ चले चलते चलते चलते चलते क्यों पड़त दिन टीके थार नहीं सप्ताह सत्या चौबीस घंटार मध्य अठारह घंटा दुनिया संपृक्त आ আপনার মাঝে দিনী প্রেরণা জাগ্রত হবে কোর্ট থেকে এরপরে আবার আছে বিজাতীয় আদর্শ যেখানেই মানুষ কর্মসংস্থান অথবা শিক্ষা প্রতিষ্ঠান আমাদের দেশে এটা হচ্ছে আমাদের একটা বদনাসীব একেবারে বদনাশিব এটা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান যাবেন ওখানে ইসলামের কোন কিছুই নেই কিছুই নেই ইসলাম শিখতে পারবে না মুসলিমদের স্কুলগুলোতে গিয়ে মুসলিমদের কলেজগুলোতে গিয়ে মানুষ ইসলাম শিখতে পারবে না মুসলিমদের ইউনিভার্সিটিতে গিয়ে ইসলাম শিখতে পারবে না এটা হচ্ছে আমাদের দেশের নতির কি শিখবে ইসলামের সাথে বিরোধিতা কিভাবে করা যায় দিনের সাথে বিদ্বেষ কিভাবে করা যায় এই আবার যারা চাকরিজীবী ব্যবসায়ী কর্ম করে খাচ্ছে এদের কাছে আবার যাবে ওইখানে গেল ইসলামের কোন নিদর্শন নেই মনে ব্যাংকে গেল ব্যাংকে ইসলামের কি আছে গার্মেন্টসে গেল সকালবেলায় ঝাড় ধরে মানুষকেছে গার্মেন্টসে ইসলামের কি আছে ওখানে কি আছে ওখানে মার্কেট গুলোতে গেলেন আপনি একজন ব্যবসায়ী ওখানে ইসলামে কি আছে পুরোটাই অন ইসলামী মনে করেন যে কাপড়ের দোকানে চাকরি নিচ্ছেন মাসা আল্লাহ সকালবেলা মূর্তি পরিষ্কার করতে হয় পানি টিটা একফুয়ে ঠিক এরপরে ঘরে ডুবায় মোটায়গুলা কান্দেগুলা নিয়ে বাইরে নিয়ে আসতে হয় আবার রাত্রেবে কান্দেগুলা নিয়ে ঘরে শোরুমগুলোতে মার্কেটে এরপর তো অস্বীলতা একজন যুবক আপনি নিজেকে ধরে রাখতে পারবেন না প্রতিদিন আপনার কাছে দুইশো আড়াইশো নগ্ন মেয়ে আসবে নগ্ন মেয়ে আসবে উলম্ব মেয়ে আসবে ইসলামের কোথাও কোন চিত্র নেই যে একটা মানুষ ইসলামটাকে দেখে দেখে শিখবে তাহলে কি করতে হবে কি করব আমরা কোথায় কি করব আমরা বিষয় বুঝতে হচ্ছে বিষয় বুঝতে হচ্ছে দিনী তালিমে মসজিদ গুলোর সাথে নিজেকে সব সবসময় সম্পৃক্ত রাখতে হবে চেষ্টা করবে কার মোবাইল বাজেজ এই টার্গিং বাজেটগুলোতে নিজেকে সম্পৃক্ত রাখতে হবে যতটুকু সম্ভব যতটুকু সম্ভব নাহলে চরিত্র নষ্ট হবে দিন নষ্ট হবে ইমান নষ্ট হবে সব নষ্ট হয়ে যাবে কিছুই করার থাকবে না শেষ পর্যন্ত খালি হাত নিয়ে কবরে চলে যেতে হবে একদম খালি হাতে কবরে চলে যেতে হবে কিছুই পাওয়া যাবে না এসব জায়গা হাতে মানুষ কবরে যাবে খালি হাতে মানুষ একদম কবরে চলে যাবে সব নষ্ট হয়ে যাবে তো আল্লাহ শুক্রিয়া যে আল্লাহ আমাদেরকে দিনী তালিমী মসজিদে আসার তৌফিক দান করেছেন আল্লাহ যেন আমাদের এই তৌফিককে আরো বাড়িয়ে দেন আমাদের আজকের আলোচনা আমরা আল্লাহ তাহিদের উপরে নিয়মিত ক্লাব করছিলাম তা উপরে টিকে থাকতে হলে মানুষকে অবশ্যই শীতকে বর্জন করে হবে যে পদ দিয়ে প্রবেশ করে সে পথ বন্ধ করতে হবে যে ভাষা দিয়ে শীত প্রবেশ করে সেই ভাষাকে বন্ধ করে দিতে হবে যে বিশ্বাস দিয়ে শীত প্রবেশ করে সে বিশ্বাসকে বন্ধ করে দিতে হবে চেঞ্জ করে ফেলতে হবে যে আমল দিয়ে শীত প্রবেশ করে সে আমলগুলোকে বদলে ফেলতে হবে যে রাস্তা দিয়ে আসে যেভাবে আসে যেই পদ্ধতিতে আসে যেখানে আসে যেখান থেকে আসে এগুলোকে চেঞ্জ করতে হবে বদলে দিতে হবে রাস্তাগুলোকে বন্ধ করে দিতে হবে অন্যথায় একটা মানুষ ইমানের উপরে তা অসীদের উপরে টিকে থাকতে পারবে না কারণ আল্লাহ সহ তাহলে এটাকে শর্ত করেছেন যে কেউ ইমানের উপরে টিকে থাকতে চাও ইমান আনয়ন করতে চাও তো আগে শীতকে বর্জন করো আগে কুপুরকে বর্জন করো আগে শীতকে বর্জন করো আল্লাহ বিরোধী যত কাজ হচ্ছে এবাদত হচ্ছে এগুলোকে আগে বর্জন করো তারপরে ইমান আনো এই জন্য লাহিল্লাল্লাহ এই শব্দটাই আমাদেরকে বলে দিচ্ছে এই বাক্যটাই কালিমাটা আমাদেরকে বলে দিচ্ছে যে আগে যতগুলো ভ্রান্ত মাহবুদ আছে সবগুলোকে অস্বীকার করো তারপর আল্লাহকে স্বীকৃতি দাও ভ্রান্ত মাহবুত গুলোর স্বীকৃতি আল্লাহ স্বীকৃতি এই মান গ্রহণযোগ্য নয় এই মান ফলাফল দেবে না মানুষকে কখনোই ফলাফল দেবে না অসংখ্য মহাবুতকেও স্বীকার করবে আল্লাহকেও স্বীকার করবে আল্লাহকেও কেও স্বীকার করবে আল্লাহর সাথে আবার অংশীদার সাব্যস্ত করবে না এই মান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় এটাও সেই আল্লাহর কাছে গ্রহণযোগ্য না এগুলো ফল দিবে না মানুষকে না দুনিয়াতে না আসলে ফলাফল মানুষ পাবে দুই জগতেই দুনিয়াতেও পাবে পাবে ইমানের ফলাফল দুনিয়াতে মানুষ দেখতে পাবে দুনিয়াতে বুঝতে পারবে ইমানের ফলাফল মানুষ দুনিয়াতে তার স্বাদ অনুভব করতে পারবে এর আগে আমরা হাজি পড়েছিলাম না যে ইমানে স্বাদ অনুভব করতে পারে তিন শ্রেণীর মানুষ তিন শ্রেণীর মানুষ ইমানের স্বাদ অনুভব করতে পারে মান বিহিন না খেলাওতালি ইমান ভুলে গেছেন বুঝে ইমানের ইমানে স্বাদ অনুভব করতে পারবে তার মানে দুনিয়াতেও স্বাদ পাওয়া যাবে আর আখেরা তো বলার অপেক্ষাই রাখে না সুলহানের কথা বলার অপেক্ষায় রাখেনা দুনিয়াতে আল্লাহ তাল্লাহ সাত টাকা দিবেন মোমিনদেরকে আখেরাতে তো বলার অপেক্ষাই রাখেন তোমার মনের মধ্যে যা আসবে সব তোমার জন্য হাজির হয়ে যাবে মনের মধ্যে মানুষের আকাঙ্ক্ষা বরং এমন কিছু আল্লাহ সুহান দিবেন এটা মানুষ আকাঙ্ক্ষা বুঝতেও পারেনি যে আমার ভিতরে এটা আকাঙ্ক্ষা ছিল আল্লাহ দিয়ে দিবেন তখন হ্যাঁ আমরা হ্যাঁ এটা তো আমার দরকার ছিল এটাই আমার এই মুহূর্তে মানুষ জানবেও না তার দরকার কোনটা আল্লাহ সুহানা সেটাই দিয়ে দিবে তখন বলবে হ্যাঁ আমি তো এটা চাচ্ছিলাম আসলে এটা বোঝানো সম্ভব না কিন্তু আল্লাহ নিয়েছিল আগের মতো সে পাবে অসংখ্য পাওয়া অসংখ্য পাওয়া এজন্য দুনিয়াতে না পাওয়াও আসতে পারে কিন্তু সাত পাবেন। না পাওয়া আসতে পারে কিন্তু স্বাদ পাবেন না পাওয়া আসতে পারে কিন্তু স্বাদ পাবেন দেখবেন আপনি এখন কামাই রোজগার কম হওয়ার কারণে বিরিয়ানি খেতে পারছেন না কিন্তু মাঝে যে বিরিয়ানির স্বাদটা গলায় লাগে কিভাবে লাগে ওই যে একবার খেয়েছেন বিরিয়ানির মজাটা কারণ গ্রাম পেলেই মনে করেন যে অর্ধেক খাওয়া হয়ে গেছে অর্ধেক খাওয়া হয়ে গেছে বিরিয়ানির সার স্বাদ পাবেন আপনি দুনিয়াতে স্বাদ পাবেন ইমানের সাদ আর আখেরাতে তো আল্লাহ সুহারমা তারা রেখেছেন এজন্য তবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে কেন পাচ্ছি না কেন পাচ্ছি না এটা নয় আল্লাহ সোহানা দিবেন দিয়ে যাবেন তো শীতের উপরে টিকে থাকতে হলে ইমানের উপরে টিকে থাকতে হলে থাকতে হলে অবশ্যই একটা মানুষকে শির্ক প্রবেশের পথ শির্ক আসার যতগুলো ভাষা শির্ক আসার যতগুলো বিশ্বাস শির্কের অবস্থানের যতগুলো যতগুলো স্থান এগুলো সবগুলোকে বর্জন করতে হবে এগুলোকে চেঞ্জ করতে হবে এগুলো রাস্তাগুলোকে বন্ধ করে দিতে হবে অন্যথায় ইমানের উপরে তব সেইদের উপরে টিকে থাকা সম্ভব হবে না আপনি ভেজাল বিরোধী অভিযানের সবগুলো মাঝে মাঝে তোকে আটকাবো জাল থেকে কোথেকে হচ্ছে ব্যাংকে থেকে বেরোচ্ছে জাল নোট জাল নোট বিরোধী অভিযানও করবেন আর ব্যাংকে থেকে জাল নোটও বেরোতে থাকবে এটা তো হয় না এটা তো হয় না কখনো এটা সম্ভব নয় কখনোই সম্ভব নয় দুচারজন ভালো মানুষ রাষ্ট্রে আইন প্রয়োগের চেষ্টা করছে রাষ্ট্রে শান্তি আসার জন্য প্রচেষ্টা করছে আর আটানব্বই জন ছিয়ানব্বই জন মানুষ রাষ্ট্রের ভিতরে অশান্তি সৃষ্টি করছে তো হবে না দরজাগুলো সব খোলা অশান্তি শান্তি বৃষ্টি হবে না কখনোই সম্ভব নয় এটা যুক্তি বিরোধী এজন্য জন্য শিল্পের রাস্তাগুলোকে খুলে রাখবেন থাকা যাবে না কখনো এটা সম্ভব হবে না কেন দুইটা একসাথে আল্লা তোহান ও অংশীদারিত্ব থেকে একেবারে পবিত্র একেবারে পবিত্র একদম মুক্ত তিনি একদম পবিত্র অংশীদারিত্ব থেকে সকল প্রকার অংশীদারিত্ব থেকে তিনি একদম মুক্ত এটা চলবে না তো শিরকের প্রবেশের যতগুলো রাস্তা রয়েছে সেই রাস্তাগুলোর আমরা একটা একটা করে বর্ণনা করে আসতেছিলাম আলহামদুলিল্লাহ প্রায় পাঁচ চল্লিশটা ছেচল্লিশটা আলোচনা চলে গিয়েছে পঞ্চাশটা আলোচনা গেছে তার মধ্যে প্রথমে তাবাহিজের পরিচয় ছিল শীত প্রবেশের রাস্তার বিষয়গুলো প্রায় পাঁচ চল্লিশ কবর দিয়ে শুরু হয়েছে মানে চিকিৎসা পদ্ধতি দিয়ে শুরু হয়েছে উম্মতের চিকিৎসা হাকিম হল উম্মত উম্মতের প্রধান হাকিম চিকিৎসা পদ্ধতি প্রধান হাকিমি দিয়ে দিল উম্মত কিভাবে তার অন্তরগুলোকে নষ্ট করে দেওয়া যায় যা বাবা কিভাবে নষ্ট করা যায় হামাল আলাহাম করতে পারব না এটা হচ্ছে আর হাকিম ব্যবহার করতে হবে তুমি ব্যবহার করোনা এটা দিয়ে কিন্তু আরো অসুস্থ হয়ে পড়বে দেখো এটা কিন্তু ব্যবহার করতে যেও না এই চিকিৎসা পদ্ধতি ব্যবহার করলে তুমি কিন্তু অসুস্থ হয়ে পড়বে তোমার দুনিয়াও বরবাদ আখেরাতও বরবাদ তুমি দুনিয়াতে আরো বেশি অসুস্থ হয়ে পড়বে আরো খারাপ হবে আল্লাহ তোমাকে মুক্তি দিবেন না চিকিৎসা এটা হচ্ছে রোস আসলামের চিকিৎসা নবের না এই চিকিৎসা পদ্ধতি গ্রহণ করতে হবে এটার মধ্যে গরম আছে এটার মধ্যে নরম আছে এটাই ঠান্ডা এইটা ব্যবহার এইভাবে করে করলে এটা এটা হবে সুরাইন শিকার লেখে নারীর দুই রানের মাঝখানে লিখে ঝরিয়ে দিলে বসিয়ে দিলে তার গর্ব তাড়াতাড়ি করে খালাস হয়ে যাবে লেখক রাহিমা আল্লাহ তারা তাকে যচায় খায়র দান করেন আল্লাহ তাকে জান্নাতের বিছানায় শুয়ে দেন্লাহ উম্মদকে তাও সহিত শিখানোর সাথে সাথে শিখিয়ে দিচ্ছেন একটু উম্মতকে সেই পরিচয় দেওয়ার সাথে সাথে তিনি উম্মদকে আবার জানিয়ে দিচ্ছেন যে দেখো তোমার কাছে কিন্তু এই পদ্ধতিতে এই বিষয়গুলো চলে আসতে পারে শুরুই করছেন চিকিৎসা পদ্ধতি দিয়ে উম্মতের চিকিৎসা কিভাবে হবে বলছেন না তাবিজ কবজ দিয়ে চিকিৎসা হবে না টাকা বালা দিয়ে চিকিৎসা হবে না কেন এইগুলো দিয়ে উম্মত আরো অসুস্থ হয়ে পড়বে উম্মতের ক্ষতিকর দিক আরো বেশি এগুলো দিয়ে এরপরে তিনি বারাকাতের আলোচনা করছেন দেখো পেশা পায়খানা করে মিশিয়ে একা একাকা করে দিয়েছে সেটাই আবার রুখ হয়ে গেছে তো এগুলো আমালগত বিষয়গুলো উল্লেখ করে গেলেন অনেকগুলো বিষয় যেটা হচ্ছে আমাল তারপরে অতিল আর বিষয় চলে আসলো তারপরে নজর নিয়াজের বিষয় চলে আসলো তারপরে গায়রুল্লাহ নামে উৎসর্গ করার বিষয়গুলো চলে আসলো গাইরুল্লাহ নামে কোরবানি এটা ওইটা সেটা সবগুলো বিষয় চলে আসলো একটা একটা করে তারপরে মুমিনের বিমানের অবস্থা ुष्ट कर दिन ग्रहण दिन टीके पथे बाधा आठ तेज परीक्षा तो विषय चले आरोप सर्वशेष आलोचना गल्ला आत्मा नाम गोवर्तन <आच्छा> कर आत्मा इस्तीफागुलिस उदाहरण पेश करतेमान तम शीदी टीके थे अल्लाहर yeah. आदे। आदेश हमारा कर अल्लाहर आदेश हाँ क्या गुण ती करते बर्जन करते बर्जन करतेमापात क्षेत्र बिकृति घटायल्लापात के अस्वीकार कर मध्य जा रहा इनहराफ कर तबदील करवर्तन घटाय जागुल उदाहरण पेश करते चेष्टा करते चेष्टा कर अल्लाहर आदेश हम करो यहाँ आल्लादेश বর্জন করে দাও তাদেরকে যদি বর্জন করতে না পারো আর তাদের সাথে যদি মিলে জুলে থেকে যাও আর তাদের এই আমলগুলোকে যদি স্বীকৃতি দিয়ে দাও তাদের সাথে যদি এর সাথে চলতে থাকো তাহলে তুমিও তা সেই থেকে বের হয়ে যাবে তোমার থেকে ইমান বের হয়ে চলে যাবে ইমান থেকে বের হয়ে চলে যাবে তার উদাহরণগুলোকে আমরা উপস্থাপন করেছিলাম যে আল্লাহকে খোদা বলে সম্বোধন করা আল্লাহকে ঈশ্বর বলে সম্বোধন করা আল্লাহকে গড বলে সম্বোধন করা रामोधन खोदा तो आसे रुजा तो आजीजे सेवीकार कर लोजा আল্লা করলেন না কোন নাম থেকে আসেনি তারপরে ওটা দিয়ে চলছে তারপরে ওটা চলছে এটা কোন নাম থেকে আসেনি लाख शब्दाला अस्वीकार कर लाखा के अस्वीकार कर भेजे चुने खान खान दिले स पटाले जाओ ओरगा खान भेजे दाओ जन आल्ला नाम बिकृति हो गुटे दिन मटर मिसिए दाओ পাঠিয়ে দিলেন মক্কা বিজয়ের পরে মুক্তিমরা যখন ক্ষমতাশালী হলো তখন এ রাগ পর্যন্ত না এর আগ পর্যন্ত যায় যুবকের হাতে বোমা উঠিয়ে দিব না বলবেন যাও মাথারে মেরে আস অমনা বটমুলে গিয়ে মেরে আসো ওখানে সব ল্যাংটা লংটি চলছে হারাম ওরা ওদের ধর্ম পালন করছে তোমাকে আল্লাহ এ দেশে ক্ষমতাবান করেনি তোমাকে যখন ক্ষমতাবান করবে তখন গিয়ে তুমি ওটাকে বন্ধ করে দিবে পাওয়ার দিয়ে বন্ধ করে দিবে জাত কেছে আর এইগুলো চলবে না এখানে এগুলো নিষেধাজ্ঞা অফ করে দিবে যুবকের হাতে বোমা উঠিয়ে দিবে বলবে যাও কোটে গিয়ে মেরে দিয়ে চলে আসো নাইজ নেই হারাম এদেশের মানুষ আল্লাহর আইনকে চিনে না ওরা চিনেই ওটাকে আইন হিসেবে। এদেশের মন মগজের পরিবর্তন হয়। কেন ওইখানে গিয়ে ফাটাচ্ছ মানুষগুলোকে নিজ মানুষগুলোকে কেন মারছ যায় নিষিদ্ধ হারাম একেবারে উল্টো না একদম উল্টো পড়ে যাবে না উল্টো পাল্টা কোন কাজ করা যাবে না আল্লাহ করে আর কতটা ব্যক্তি সন্তানকে বলে দেন খবরদার এখানে কিন্তু মূর্তি পূজা চলবে না তুমি কিন্তু বিনামূল্যে অবস্থায় থাকতে পারবা ওয়াইফকে বলে দেন খবরদার এই কিন্তু বাইরে যেতে না আমি তোমার কর্তা খবরদার যেতে পারবা না হিজাব ছাড়া বাইরে মেয়েকে বলতে পারবেন কিন্তু নিষেধাজ্ঞা করেন এগুলো হাবিজাবি ইসলামকে নষ্ট করা ইসলামকে নষ্ট করা এরা কোরআন পড়ে না এরা পড়ে না কোরআনও পড়ে না হাদিসও পড়ে না কোরআন হাজি পড়ে ওই যে নেতা যে কথা প্রথমে বললাম যে দলের কাছে যাবেন তো দল শিখবেন দিনের কাছে আসবেন তো দিন শিখবেন দলের কাছে গেছে দলের নেতা শিখিয়েছে বলছে যাও বোমারো বার দিল বৌ কোরআন আয়াতের অপব্যবস্থা করছে কুতিবা আলাই কুমল কেতাল কুতিবা আলাই কোমল সিয়াম আল্লাহ কুতিবা দিয়ে দুইটাকেই ফরজ করেছেন রমজান আসলে সারা দেশের সব মানুষ রোজা রাখে ब्दे आल्ला के मारी करतल करना अतए के शिक्षा दीजे के मानसर शयानी बागुल शयानी स्पष्ट बातरामीदम स्पष्ट बदरामी इत अल्लाह तुफान के अस्वीकार कर आल्ला नाम बीकृति লাফকে অস্বীকার করছেন অথচ ইলাস থেকে এই শব্দ আসা আল্লাহ থেকে এ শব্দ আসা এগুলোকে অস্বীকার করে যাচ্ছেন কিন্তু কেন যে ভারতবর্ষে আল্লাহ নামের বিকৃতি ঘটিয়ে নতুন নাম দিয়ে দেওয়া হলো সেটার উপরে কিতাব লেখা হলো আর সেই নাম দিয়ে তাস্তিরও চলছে তাস্তিরের মধ্যে খুদা খুদা খোদা বলে আর কত কিছু বলে তারপরে হচ্ছে কি আল্লাহ নাম হচ্ছে নিয়তি নিয়তি দেখেন না সাহিত্যের বইগুলো তারপরে নিয়তির লেখন নিয়তির লেখন মানে টাকদিরের লেখন তাকদির কে লিখেছেন আল্লাহ তো আরে কথা বলার সাথে সাথে একটু মাথা ঘুরাবেন চতুর্দিকে আল্লাহ নাম হচ্ছে এই দেশে বিধি হ্যাঁ বিধি বিধির বিধান বিধির বিধান বিধি কে বলল আল্লাহর নাম বিধি কে বলল আল্লাহর নাম নিয়তি নিয়তর লেখন যায় না খন্ডন আল্লাহ লেখন খন্ডন করা যায় না এরকম কত নাম হুজুরা ব্যবহার করে কোথেকে কিভাবে হবে সংশোধন কিভাবে হবে সংশোধন তো এগুলো আল্লাহ নাম নয় এগুলোকে ज्यार करा पीटनार्ध्य पड़ेके मध्य डूबेम बी अवस्थारेक्ट आलोचना चल रहा अल्ला जतगुल आत्मा सुंदर सुंदर नाम रत्मा उन्दर जतगुल नाम रल्ला नामगुल आदेश कर সুন্দর নামগুলো দিয়ে তাকে ডাকতে করে তিনি তার জন্য এই নামগুলোকে তিনি কোরআনে জানিয়ে দিয়েছেন অথবা নাবিরসুলকে জানিয়ে দিয়েছেন নাবিরসুল্লা সেই নামগুলোকে দিয়ে নামগুলোর মাধ্যমে আল্লাহকে ডেকেছেন অথবা উম্মতকে শিখিয়ে দিয়েছেন যে নামগুলো দিয়ে তোমরা আল্লাহকে ডাকো বেশি কোরআন এবং সৈসন্না থেকে পাচ্ছি এরপরে আরো কিছু রয়েছে যেগুলো প্রেয়ামতের দিন আল্লাহ সুহান ও তালা জানাবেন মোম সালকে জানাবেন এবং মানুষ জানতে পারবে মুমিন্দা জানতে পারবে তো যে সুন্দর সুন্দর নাম রয়েছে এ সুন্দর সুন্দর নামগুলোর অর্থ রয়েছে সুন্দর সুন্দর অর্থ সুন্দর নামের অর্থ কি অসুন্দর হবে নাকি সুন্দর নামের অর্থ সুন্দর হবে সুন্দরই হবে সুন্দর নামের অর্থ সুন্দর হবে আল্লাহর সুন্দর নাম এগুলোর অর্থটাও খুব সুন্দর খুব সুন্দর এমনটা নয় যেমন একজন মানুষের নাম রেখেছে শান্তি নাম রেখেছে শান্তি ও শান্তি করে বেড়াচ্ছে ও নাম রেখেছে আকাশ ও জমিন দিয়ে হেঁটে বেড়ায় ও নাম রেখেছে ডলাত ও ভিক্ষা করে না বিষয়গুলো এরকম নয় বিষয়টা এরকম নয় একটা ফল দেখতে খুব সুন্দর ভিতরটা হচ্ছে টিতা একদম টিতা বাইরেটা হচ্ছে দেখতে খুব সুন্দর দেখলেই খেতে মনে চায় ভিতরটা হচ্ছে তিতা একদম তিতা এবার তায় পেয়ে গিয়ে একটা ফল খেলাম উপর দিয়ে দেখতে ওরা একদম বিশ্রী দেখা যাচ্ছে কাটা কাটা ওটা ধরলেই আপনার হাতে কাটা লাগবে ফলের উপরটা খুব কাটা ওটাকে ধরতে হয় গ্লোভস দিয়ে মোটা গ্লোভস পরে একেবারে কাটা ও দেখতেও সুন্দর নাও সুন্দর নতুন ফল দেখে চিন্তা করল কি আগে খাই নাই দেখি এই বলে ধরছি ধরা চালে তার এখান কাটা লেগে গেল এই কাটা বের করার পদ্ধতিও আবার আর একটা একরকম খুঁড় ধার ব্লেড আছে ওটাকে দিয়ে এমনি খুচিয়ে খুচিয়ে কাটা বের করে খুব ব্যথা লাগে বাইরে কাটা কিন্তু ভিতরে সুন্দর আবার আর ফল মাকাল ফল বাইরে তিতা বাইরে সুন্দর ভিতরে একেবারে কালো ভিতরে তিতা তাই না আল্লাহ নামগুলো যেমন সুন্দর নামের অর্থগুলো অর্থের অর্থের কর্ম কর্মর তার নাম হচ্ছে গাপ্পার গাপ্পার অর্থ হচ্ছে ক্ষমাকারী সুলহান এত ক্ষমা তিনি পৃথিবীর মানুষকে করে রেখেছেন যদি এই এই দেশের মানুষকে আল্লাহ তাল্লা প্রতিদিন ক্ষমা না করতেন তাহলে দেশ কবে যে উল্টে উপর থেকে এমনি ঝুলে থাকত কোরআন তার বর্ণনা দিয়েছে না কাউমে আট কাউ এদেশের মানুষের অপরাধ চাইতে অনেক বেশি আল্লাহ সাথে আল্লাহর বিরোধিতা যে কাজগুলো হচ্ছে এদেশের সাধারণ মানুষ তারপরে হচ্ছে এদেশের চিন্তাশীল মানুষ এদেশের শিক্ষিত মানুষ এদেশের প্রশাসনের মানুষ যে কাজগুলো করছে আল্লা বিরোধী কাজ অনেক অনেক অনেক বেশি আল্লাহ স্পেশাল রহমত দিয়ে পৃথিবীর মানুষকে টিকিয়ে রেখেছেন স্পেশাল রহমত দিয়ে স্পেশাল ক্ষমা করছেন আল্লাহ তালা যদি ক্ষমা না করতেন অবস্থা খারাপ ছিল এই যে তার নাম গপ্পার মানে ক্ষমাকারী তিনি মাফ করে দেন মাফের এই যে বদলা আমরা যে পাচ্ছি পৃথিবীতে থেকে শোনা আল্লাহ আমরা প্রত্যেকেই জানি প্রতিদিন প্রতিদিন কিন্তু আমরা অপরাধ করেই যাচ্ছি আর আল্লাহ ছাড় দিয়েই যাচ্ছেন যদি না দিতেন অবস্থা খুব খারাপ ছিল এরপরেও তিনি বলছেন যেমা চাও তিনি হচ্ছেন উত্তম ক্ষমাকারী না হু কানা তিনি হচ্ছেন উত্তম ক্ষমাকারী খুব ভালো ক্ষমা তিনি করেন এই যে নাম নামের অর্থ অর্থের একটা কর্ম সবগুলাই সুন্দর কোনোটাই অসুন্দর मोबाइल गो रखें डिस्टार्ब है सब गुन्दर को शब्द हमला सुबह नाम शांति असलम शांति शांति शांति हम नाम अल्लाह नाम साल শান্তি এটা হচ্ছে আল্লাহর নাম এটা হচ্ছে আল্লাহর নাম এখন শান্তি তো আমাদের দেশে অনেক মহিলারও নাম আছে শান্তি একটা নগরও আছে শান্তি নগর এর আরবি শব্দ হচ্ছে সালাম তাহলে শান্তি নগরী রাখেনি আরবিটাও রাখছে দারুসালাম তো আসসালাম এটা হচ্ছে আল্লাহর একটা নাম যদি কোন বান্দার সাথে এই নামকে সম্পৃক্ত করতে হয় কোনো মানুষকে মানুষের নামে যদি এই নামটা দিতে হয় তাহলে অবশ্যই তার সাথে কি যুক্ত করতে হবে আব্দ শব্দটা যুক্ত করতে হবে যে সালামের দাস আব্দুল সালাম এটাও জানা নেই দেশের মানুষের সুন্দর করে রাখতে সালাম ভাই সালাম ভাই সালাম ভাই নেতাও আছে একজন সালামদারুকদার তাই না আর পল্লবী থানার আর একটা ছাত্র নেতাও আছে নূর সালাম পোস্টার পোস্টারে দিক থেকে নূর সালাম নুর সালাম দুইটাই কিন্তু শিরখ এই উভয় নামটাই শির এই বান্দার জন্য হয় আব্দুল নূর হতে হবে অথবা আব্দুল সালাম হতে হবে ও দুইটাই নিয়েছে নূরও নিয়েছে সালামও নিয়েছে সেরকি নাম সেরকি নাম তাল্লা সুরহান ও আকা আলার নামগুলোর মধ্যে হতে একটা নাম হচ্ছে শান্তি শান্তি এদেশে যখন শান্তি উঠে গিয়েছে অশান্তি লেলিহান শিখা যখন এদেশে চলছে তখন একটা মানুষ বলেই ফেলছে শান্তির মা মরেই গেছে কপালে আর শান্তি চুক্ত মানে শান্তির মা যদি মরে যায় লাই লা সালামের মা আছে আল্লাহ তোমার তালার মা আছে তার বাবা আছে জি না তার মাও নেই তার বাবাও নেই তার কোন সৃষ্টিকর্তাও তার কোন সৃষ্টিকর্তাও নেই তার এটার সাথে কোনো সাদৃশ্য তাও নেই আর এই সালামের কোনো আল্লাহুল্লাহ জন্ম নেননি জন্ম দেনো না এদেশের সালামরা জন্ম দিয়ে যাচ্ছে কে রে সালামের বাপ সালামের বাপ এটাকে নিয়ে শাব্দিক শীত আলফাহ গত শীত যেগুলো লবগত পরিভাষাগত শীত যেগুলো কল্যাণ পাওয়া যাবে না ইমানের উপরে থাকা যাবে না থাকা যাবে না এগুলো দিয়ে আবার এটাকে অস্বীকার করবেন শান্তি নাই রে শান্তি নাই রে ইসলামী গজল গায় শান্তি নাই রে শান্তি চলে গেছে রেহাই কে বলতে শান্তি চলে গেছে তুমি শান্তি চিনাম চিনোনি এই জন্য তোমার কাছে নাই তুমি সালামকে চেনো আল্লাহকে চিনো দেখো তোমার ভিতরে শান্তি বিরাজ করবে তুমি সম্পদ পাবে না তুমি নাকে থাকবে না খেয়ে থাকবে শান্তি কল্যাণ থাকবে মধ্যে তুমি শান্তিকে তুমি সালামকে আল্লাহকে চেননি কে বলেছে শান্তি নেই অবশ্যই আছে মুমিনরা শান্তি পায় না পৃথিবীতে ও যেখানেই থাকে সেখানেই শান্তি পায় মুমিন যেখানেই থাকবে সেখানেই তার জন্য শান্তি সেখানে তার জন্য কল্যাণ আল্লা সুহান ওটা একটা নাম গুণবাচক নাম এই গুণ নামের একটা অর্থ রয়েছে সেই কর্মের আবার কর্মের প্রত্যেকটা নামের সালাম আল্লাহ সুহান ও তার নিজের নামকরণ করেছেন এটা যে তিনি হচ্ছেন সালাম আর আল্লাহ সুহান ও বলছেন ইলা ইলাদার ইস্তালাম আল্লাহ তাদেরকে ডাকেন ইলা ডাকেনার ইস্তালাম আল্লাহ তাদেরকে ডাকেন দারুস্তালাম বাড়ির দিকে শান্তির দিকে শান্তির বাড়ির দিকে শান্তির বাড়ি দিকে কে ডাকেন আল্লাহ তারা ডাকেন শান্তি সমাবেশ চলছে তা জানেন পোস্টার দেখেন না শান্তি সমাবেশ এই বাংলা স্কুলের সাথে বিশাল মাদার আছে এরা শান্তি সমাবেশ করে যা এ সময় হাক্কানি মিশন বাংলাদেশ মিশন হাকিয়া থেকে এক হিন্দু পীরের খলিফা এগুলো ইন্ডিয়ার এক হিন্দু পীরের খলিফা বারাসাতের শান্তি মিশন শান্তি সমাবেশ হাক্কানি মিশন এরা করে রেখেছে ওই বাংলা কলেজে এখানে ওদের হচ্ছে প্রধান কার্যালয় এখানে হচ্ছে দ্বিতীয় কার্যালয় ভিতরে মাজার আছে সেচদা নিচ্ছে নারী পুরুষরা একাকার হয়ে নাচানাচি করে সেজদা করে ভিতরে মাজার রয়েছে ছোট্ট একটা ছিল এতটুকু এখন এত বড় হয়েছে তার পায়ের কাছে পড়ে থাকে তার পায়ে চুমু সব সবকিছু করছে মাদার বানিয়ে রেখেছে এখানটায় ওরাই শান্তি সমাবেশ করছে ওদের আবার কোরআন প্রচার সংস্থা আছে কোরআন গবেষণা সংস্থা আছে কোরআন দিয়ে ওরা শাখা আছে কোরআন গবেষণা কেন্দ্র কোরআন দিয়ে গবেষণা করে মানুষ মানুষকে সেজদা করতে হবে নালে ইমান থাকবে না কবর মাজারে সেদা না করলে ইমান থাকবে না তা থাকবে না ওদের কোরআন গবেষণার কার্যক্রম একাকার হয়ে নাচ গান তারপর মেয়ে সব মাতাল হয়ে ঢুলে উনি এখন আল্লাহর মহাব্বতে আছে এসকে আছে অশান্তির আগুন জ্বালিয়ে দিয়ে শান্তি সমাবেশ করছে শান্তি সমাবেশ করছে পৃথিবীতে কখনোই কল্লান আসবে না শান্তি আসবে না যদি আল্লাহর অধিকার প্রতিষ্ঠিত না হয় আল্লাহর অধিকার হচ্ছে এটা যে পৃথিবীর মানুষ এককভাবে এক আল্লাহর আবাদত করবে আল্লাহর আবাদত আল্লাহ ছাড়া অন্য কোন কারো কাছেই দেবে না সে যেই হোক না কেন যত বড় পাওয়ারফুল ব্যক্তি হোক না কেন এমনকি নাবির অসুল পর্যন্ত হোক না কেন মালাই তারা পর্যন্ত হোক না কেন আল্লাহর প্রাপ্য আল্লাহর হক এটা অন্য কাউকে দিবে না অন্য কাউকে দিবে না কাউকেই দিবে না কারো কাছে দিবে না যদি দেয় আল্লাহর হক যদি নষ্ট হয় পৃথিবীতে অকল্যাণের ধারা চলতেই থাকবে অকল্যাণের ধারা চলতেই থাকবে এদেশ থেকে শুধু আল্লাহ সিরিকটা উঠে যাক দেখেন এদেশে আল্লাহ পক্ষ থেকে কিভাবে দয়া আসে রহমত আসে আল্লাহ ওয়াদা এটা সিরিক গুলো শুধু উঠে যাক আল্লাহ ছাড়া গায় উল্লাহার করা না হোক শান্তি আসতে থাকবে এদেশে তো আল্লাহ ইলা সুবাহ আল্লাহ তোমাদেরকে দারুসালামের দিকে দারুসালামটা হচ্ছে শান্তির ঘর দার মানে হচ্ছে বাড়ি মহল বাড়ি মহল বাগান বাড়ি জান্নাত হচ্ছে বিশাল বাগান বাড়ি ছোট্ট জান্নাতটা হচ্ছে দশটা পৃথিবীর সমান এত বিশাল একটা বাগান বাড়ি আল্লাহ সুহানা মুমিনদের দান করবেন আমাদের আরো বড় দরকার আল্লাহ সুহান তিনি ডাকছেন মানুষকে এবং তিনি বলছেন ওয়াই সির মুিম এবং তিনি মানুষকে হৃদায়ত দান করেন যাকে চান তিনি তাকে সেরাত মুস্তাকিমের দিকে হৃদায়ত দান করেন কোন দিকে হৃদ সির মুস্তাকিম কমপক্ষে শতবার চাইবে সতেরোবার চাইতে হবে তাকে খরচ করে দেওয়া বিধান চাইতেই হবে না হলে মুস্তাকিমের থাকবে না এতবার চাওয়ার পরেও দেখেন না সিরাজ মুস্তাকিম পায় না আর আমার দেশের সিরাতে মুস্তাকিম না খাওয়া শেষ এই জন্য অত্যন্ত শয়তানের প্রচনাগুলো একটা মানুষ যখন বারবার আল্লাহর কাছে চাইতে থাকে না চাইতে তো আল্লাহ কত কিছু দিচ্ছেন চোক দিলেন কান দিলেন অনকে যাবে না হাই আসতে সাথে মুখ বন্ধ করে রাখতে হবে এখান থেকে হাদিস এসেছে হ্যাঁ পরে কষ্ট হবে সারাদিন এই যে হা করেছিলেন না এখন এই চোখ এমন করতেছেন দুর্বলতা আসতেছে যদি এভাবে মুখটা দিয়ে দিতেন হাদিসের কথা বলছে যদি এভাবে হাতটা মুখ দিয়ে দিতেন আপনার এই দুর্বলতা আসবেনা মানুষের দুর্বল হয়ে যায় শয়তান ভিতরে প্রবেশ করে প্রবেশ করে ধাক্কা মারে দুর্বল হয়ে যায় যখনই তখন কি করবেন তো কি বলছিলাম সিরাতে মুিম আল্লাহন তাল আদেশ এটা যে চাও তুমি সিরাতে মুস্তাকিম চাও চাও না চাই আল্লাহ অনেক কিছু দিয়েছেন আবার অনেক কিছুকে চাওয়ার উপরে নির্ধারণ করে রেখেছেন না চাইতে অনেক কিছু দিয়েছেন আবার অনেক কিছুকে চাওয়ার উপরে নির্ধারণ করে রেখেছেন আপনার মাঝাবে সিরাতে মুস্তাকিম নাই আমাদের মাঝে চুলাফাতে পড়া নেই তার মানে মুস্তাকিম নাই আপনাদের মাঝে চুলাফাতে পড়া নেই তার মানে কত সমস্যা কত সমস্যা আবু নাই তার মানে তাও ঠিক নাই আল্লাহ কাছে সাহায্যও চায় না আল্লাহ এ করে না আমার মাঝাবে নাই নাই তাই করি না এবাদত নাই তাওয়া ঠিক নাই সেরাতে মোস্তাকিম নাই তারপরে কাইরের মাক দোবে আর এই নাই থেকে বেঁচে থাকাটাও নাই হৃদয়ত চায় পথপ্রষ্টা থেকে বেঁচেও থাকতে চায় না আল্লাহ করে তো আল্লাহ বলছেন আর যারা আল্লাহর এই হেদায়তের পথে চলে আসবে আল্লাহর এই আহ্বানে যারা ছাড়া দিবে আল্লাহ সুহান তাদের জন্য জাননাতে যাওয়ার সাথে সাথে তাদের জন্য অভিভাবন করবে অভিবাদন করবেন রাব্বির সালাম্মিম সালাম সালাম শান্তি শান্তি সালাম্মির রাহিম রবের রাহিম দয়াময় রবের পক্ষ থেকে তোমাদের জন্য এই কথাটা অনবরত আসতেই থাকবে সালাম সালাম সালাম শান্তিতে প্রবেশ করো করো করো করো করো দুনিয়াতে কত অশান্তির মধ্যে ছিল চোখটা উঁচু করে তাকাতেই পারে কি ড্রেস গুলো পরে বোনরা বসে থাকে আর বোন তো ভালো মায়ের দিকে তাকালেও ফেতনা সন্তানের সাথে মায়ের হিজাব আছে না সন্তানের সাথে মায়ের হিজাব আছে রহসান বলছেন তুমি তোমার মায়ের রুমে যখন প্রবেশ করবে তখন টোকা দাও অনুমতি চাও করবো না এটা তো সম্ভব না অবশ্যই অনুমতি নিয়ে যাও তার মানে মায়ের সাথে সন্তানের হিজাব আছে বাবার সাথে তার মেয়ের হিজাব আছে নিকৃষ্ট বাবা এইগুলো যে বাবারা মেয়েদেরকে উলঙ্গ পোশাক কিনে দেয় আর নিজেও তাকিয়ে দেখে মা চাল্লাহ মেয়ে তো বড় হয়েছে না না ২২ বছর বয়স এখনো বয়সই মানে ছোট্ট বয়স বাচ্চা বয়স বিয়ের বয়স হয়নি এখনো বিয়ের বয়স হয়নি দেনার বয়স হয়ে গিয়েছে ও সারাদিন বাইরে থাকে কোনো সমস্যা নেই এখনই বিয়ে দেওয়া যাবে না বিশের আগে বিয়ে নয় আঠারোর আগে এই নয় সেই নয় কত কিছু আঠারো আগে সব চলবে বিয়ে সারি চলবে না চোদ্দ বছর বারো বছর বয়স থেকেই সব চলে বিয়ে সারি চলে না সে সমস্ত বাবা মায়ের জন্য চোখটা খুলে তাকাতে পারেনি খুলে তাকাতে পারেনি আত্মীয় স্বজনে আমার পাড়াপড়ি কোথাও তো তাকাতে পারি না যেদিকেই তাকায় সেদিকেই সমস্যা চলতে পারছি না সবকিছু খেতেও পারছি না কোথায় আরামের গন্ধ সবকিছু করতেও না। হারামের বন্ধু হারামের সংমিশ্রণ দুনিয়াতে মমিনের জীবনটা সংকুচিত থাকে সংকুচিত থাকে কষ্টে থাকে কিন্তু প্রবেশ করবে তখনই তাদের জন্য শান্তি শান্তি অনেক অশান্তির মধ্যে ছিলে অনেক কষ্টের মধ্যে ছিলে এখন থেকে তোমাদের জন্য শান্তি এখন থেকে তোমাদের জন্য শান্তি এইটাকে না গায়রুল্লাহ সাথে সম্পৃক্ত করা যাবে না এটার যিনি মালিক তার উপরে শান্তি অর্পণ করা যাবে এটা যিনি মালিক তার উপরে না শান্তি অর্পণ করা যাবে যিনি শান্তির মালিক তাকে আবার শান্তি কে দেয় বুঝেননি যিনি শান্তির মালিক তাকে শান্তি কে দেয় বাবার মাধ্যমে সন্তানের জন্ম না সন্তানের মাধ্যমে বাবার জন্ম সন্তান যদি আমি আমার বাপকে জন্ম দিই সম্ভব হবে না সম্ভব নয় আল্লাহ হচ্ছেন শান্তির মালিক তিনি হচ্ছেন শান্তির মালিক তিনি যাকে ইচ্ছা তাকে শান্তি দেন শান্তি দেন এই শান্তি না গায়রুল্লাহ সাথে সম্পৃক্ত করা যাবে না গায়রুল্লাহকে নামকরণ করা যাবে না এই শান্তিটা আল্লাহর উপরে অর্পণ করা যাবে কোনটাই করা যাবে না কোনটাই করা যাবে না আল্লাহ তোমার উপরে শান্তি বর্ষিত সুবাহ হচ্ছেন রজ তিনি মানুষকে রিজিক দান করেন তিনি মানুষকে রিজিক দান করেন রিজিক মানে কি শুধু খাবার সার্বিক একটা মানুষের জীবনের জন্য যেগুলো প্রয়োজন এগুলো হচ্ছে কি রিজ্ঞের অন্তর্ভুক্ত সন্তান একটা রিজ সুস্থতা একটা হচ্ছে আল্লাহ যদি আল্লাহকে মোনা পাগলা আল্লাহ আল্লাহরের কলিজা খাওয়াই দিতে আল্লাহ মোনা বলছে কুমিল্লার মোনা পাগলা ছিল মোনা আল্লাহ বলছে যে মোনারে আমি কলিজা খানো মোনা কলিজা নিয়ে আল্লাহর খাওয়াই দিতে চাই চাকা সে ছুয়ে মারতে আল্লাহ আল্লাহকে আল্লাহকে বলেছেন যে সকল এবাদত শুধু আমাকেই দিবে আর কাউকে ওইটা দিবে না আর আল্লাহ যেটা দিতে বলেন নেই সব কিছু আল্লাহকে দিয়ে দেয় সব আল্লাহকে দিয়ে দেয় সে সব কিছু আল্লাহকে দিচ্ছে আল্লাহ হোসেন রাজ্জাকের আয়াত মা খাল জিন্ন আবুদুল এরপরের আয়াত আয়াতগুলো পড়বেন খুব সুন্দর আল্লাহ বলছেন মাধ্যমে চাই না অমা উরিদ আন আমি চাই না যে তারা আমাকে খাদ্য খাওয়াক রজ্জা তিনি হচ্ছেন রজা তিনি দান করেন কারণ কেউ যদি আল্লাহ করে একটা হচ্ছে খাদার ওখান থেকে রিজিক আসে ফরিদপুরের বাবার ওখান থেকে রিজিক আসে গরিব মানুষ যদি খালি ওইখানে যেতে পারে ঢু মেরে আসতে পারে তাহলে এক তো এইটা তো সম্পৃক্ত করে দিল গাইলুল্লাহর সাথে যে ওখান থেকে রিজিক আসে আল্লাহ আল্লাহ শান্তি দিয়ে থাকেন অন্য কোনো দরগা থেকে শান্তি আসে না অন্য কোনো জায়গা থেকে শান্তি কল্যাণ আসে না আসতে পারে না এটা সম্ভব নয় অন্য কোথাও থেকে আসবে না শান্তি কোথাও থেকে আসবে না কল্যাণের স্রষ্টা হচ্ছেন কে একমাত্র আল্লাহের মালিক হচ্ছেন তিনি যাকে চাইবেন তাকে এটা যেমন অন্য কারোর সাথে না তাকে দেওয়া যাবে না কোন মানুষের থেকে এটা দেওয়া যাবে না সাহাবির থেকে ভুল হয়ে গেল সাহাবির থেকে এ ভুল হয়ে গেল রসলাম ইমামতি করছেন সাহাবি তাহিয়া মধ্যে বসে বসে পড়ছেন अमुके शांति बर्षित हम अमुकर्षित हम ठीक अलैक अपन शांति बर्षित हम अपने शांति बर्षित हक सहबी अल्लाह रसूल सल्लाम साला तलाय कर फिलल अल्लाह আল্লাহর বান্ধাদের পক্ষ থেকে আল্লাহর উপরে শান্তি বর্ষিত আল্লাহর বান্দাদের পক্ষ থেকে আল্লাহর উপরে শান্তি বর্ষিত সাহাবিকে বলছে বলতে চাও না আস্তালাম আল্লাহ আল্লাহর উপরে শান্তি বর্ষিত হোক কবরদার তোমরা কথা বলতে চো না আল্লাহাম কেননা আল্লাহ নিজেই আল্লাহ নিজেই হচ্ছেন শান্তি কিন্তু আল্লাহর আল্লাহ করাম আল্লাহ তুমি হচ্ছ সালাম সালাম এবং তোমার থেকেই আসে সালাম ঐ লাইকা জিয়া সালাম এবং সব সালামতির প্রত্যাবর্তনের স্থল হচ্ছে তোমার কাছে তুমি তোমার কাছে সকল সালামের মজুদ রয়েছে তো এটা হচ্ছে শব্দগত ভাষাগত পরিভাষাগত গত পরিষাগত এগুলোকে বর্জন করতে হবে যেভাবে আল্লাহর নামের বিকৃতি ঘটানো যাবে না এই আল্লাহর নামের বিকৃতির মধ্যে এটাও একটা যে আল্লাহর একটা নাম রয়েছে সালাম এই নামের বিকৃতি ঘটিয়ে এইটাকে মানুষের দিকে নির্ধারণ করা অথবা এটাকে অস্বীকার করা শান্তি নাই রে শান্তি নাই রে বলে এটাকে অস্বীকার করা আবার হোম শান্তি হোম শান্তি হোম শান্তি ওটাও আবার সকাল বেলা উঠে প্রথম প্রথম হোম শান্তি তাহলে মুসলিমের ঘরে এইগুলো এখন শোনা যায় হোম শান্তি হোম শান্তি লাশ হ্যান তেন জিনা আল্লাহ সুবহান করিম সহপাতে নবীনদের কথা উল্লেখ করেছেন সালাম আল্লাহ সালাম আল আলমিন হ্যাঁ তো নবীরসুলের কথা উল্লেখ করেছেন যে আল্লাহ তাদেরকে শান্তি দিয়েছেন তাদেরকে শান্তি দিয়েছেন কিের ভিত্তিতে আল্লাহ তাও শাহীদের ভিত্তিতে আল্লাহ তাহিদের ভিত্তিতে কসলে ছিলেন কিন্তু শান্তিতে ছিলেন আল্লাহ আমাদেরকে শান্তি এবং কল্যাণ দান করেন আল্লাহ ইমানের পূর্ণতা দান করেন আল্লাহ দান করেন আল্লাহ আমাদের পরিবারে বারাকাতেন আল্লাহ আমাদেরকে মুসলিম হিসাবে কবুল করে নেন আল্লাহ আত্মসমর্পণ করে জীবন পরিচালনা করা আমি আল্লাহ তা ওসহীদের সাথে শীতকের সংমিত্রণ কখনোই ঘটানো যাবে না আল্লাহ তা ওষহীদের সাথে শীতকের সংমিত্রণ কখনোই ঘটানো যাবে না শীতকের যতগুলো পথ আছে সবগুলো পথ বন্ধ করে দিতে হবে সবগুলো পথকে বর্জন করতে হবে যে পথ দিয়ে এগুলো প্রবেশ করে যে ভাষা দিয়ে এগুলো প্রবেশ করে সেগুলোকে চেঞ্জ করে ফেলতে হবে বদলাতে হবে সেগুলোকে বন্ধ করে দিতে হবে বন্ধ করতে পারলেই তবে আমরা আল্লাহ তাই উপরে টিকে থাকতে পারবো অন্যথায় সম্ভব নয় আল্লাহ আমাদেরকে কবুল করে নেন আমি কমলা দশা চুপাত